সাইবিম্ন ইয়াজিদ রদিলাহত হতে বর্ণিত তিনি বলেন অন্যান্য শিশুদের সাথে আমরাও আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে সানিয়াতুল বিদা পর্যন্ত গিয়েছিলাম